রমাদান উপলক্ষ্যে রডোভস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত এই অডিও বুকটি উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি মাহমদ শাফি উসমানী রাহিমা বিখ্যাত তাফসির গ্রন্থ মা আরিফুল কোরআনের অডিও ভার্সন এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা যেমনটা বলেছেন আল্লা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহুমা আন্তাজ আল্লাহ কুরআনা রবি কলবি হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত সংক্ষিপ্তিরিজের আজকে সুরা পবিত্র কোরআনের একশো এগারো নম্বর সুরাটি পাঁচ আয়াত বিশিষ্ট এই সুরাটি মক্কায় অবতীর্ণ হবার ব্যাপারে কোন ইলাফ বিস্মিল্লাহি রহম শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ধ্বংস হোক আবুল হাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক মা লুহু সব তার ধনসম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না শীঘ্রই সে প্রবেশ করবে আগুনে এবং তার স্ত্রীও যে লাকড়ি বহন করে তার গলায় পাকানো দড়ি আবুল দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে বরবাদ হোক তার ধনসম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসেনি ধনসম্পদ মানে আসলে পুঁজি এবং উপার্জন মানে হচ্ছে মুনাফা এ কথার উদ্দেশ্য এই যে কোনো কিছুই তাকে ধ্বংসের কবল থেকে বাঁচাতে পারবে না এটা হলো তার দুনিয়ার অবস্থা আর শীঘ্রই পরকালে অর্থাৎ মৃত্যুর পর সে প্রবেশ করবে লেলিহান আগুনে তার লাকড়ি বহনকারী স্ত্রীও তার সঙ্গী হবে এখানে কাটাযুক্ত লাকড়ির কথা বলা হচ্ছে আবুল হাবের স্ত্রী এক ধরনের লাকড়ি রসুল্লাহ আলিহ্লামকে কষ্ট দেওয়ার জন্য তার রাস্তায় পুঁতে রাখত জাহান নামে প্রবেশ করার পর তার গলায় জাহান নামে শিকল ও বেড়ি পরানো হবে সেটা যেন খেজুরের রসির মতো শক্ত মজবুত হওয়ার ব্যাপারে এই তুলনা করা হয়েছে আবুল হাবের আসল নাম ছিল আব্দুল অউজা সে ছিল আব্দুল মুতালেবের অন্যতম সন্তান ফরসা হওয়ার কারণে তার নাম ডাক হয়ে যায় আবুল আহাব করারে পাক তার আসল নাম বর্জন করেছে কারণ সেটা মুশরিক সুলভ এছাড়া আবুল হাব ডাকের মধ্যে জাহান্নামের সাথেও বেশ মিল রয়েছে সে রসুল্লাহ সাল্ল আলি হোসাল্লামের কট্টশত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল সে নানাভাবে রসুলুল্লাহকে কষ্ট দিত তিনি যখন মানুষকে ইমানে দাওয়াত দিতেন তখন সে পেছন পেছন গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত শুনিয়া যাক সুরাটি শানি নজুল বুখারি ও মুসলিমে বর্ণিত আছে যখন সুরা আশ্বারার দুইশ চোদ্দ নম্বর আয়টি নাজিল হয় ও আনজির আশিরাতকাল আক্রবিন অর্থাৎ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক কর তখন রসল আলি ওসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে কোরাইশ কোত্রের উদ্দেশ্যে ইয়াসাবাহা বলে অথবা আব্দে মানাফ ও আব্দুল মুতালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন এভাবে ডাক দেয়া তখন আরবে বিপদের লক্ষণ হিসেবে মনে করা হত ডাক কোরাইশ কোত্র পাহাড়ের নিচে এসে জমা হল রসুল্লাহ সাল আলী বললেন যদি আমি বলি যে একটি দল ক্রমশ এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলে উঠল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব অতপর তিনি বললেন আমি শেরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি এই কথা শুনে আবুল হাব বলল তোমার ধ্বংস হোক এজন্য কি আমাদেরকে ডেকে এনেছ অতপর সে পাথর মারতে উদ্যত হল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরাল্লাহাব নাজিল হয় ইয়াদ শব্দের আসল অর্থ হাত মানুষের সব কাজে হাতের প্রভাবই বেশি তাই কোন ব্যক্তির সত্তাকে হাত বলেই ব্যক্ত করে দেয়া হয় যেমন করআনে বিভিন্ন জায়গায় বিমা কদ্দামাত ইয়াদায়কা তোমার হাত যা সামনে পাঠিয়েছে বলা হয়েছে হজরত ইবনা আব্বাস রদিয়াল আনহু বর্ণনা করেন আবুল হাব একদিন বলতে লাগল মুহাম্মদ বলে যে মৃত্যুর পর অমুক কাজ হবে এরপর সে তার হাতের দিকে ইশারা করে বলল এই হাতে সেগুলোর মধ্যে থেকে একটিও আসেনি অতপর সে তার হাতকে লক্ষ্য করে বলল তোমরা ধ্বংস বিষয় সংঘটি হবার কথা বলে আমি সেগুলোর মধ্যে একটিও তোমাদের মধ্যে দেখি না এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন আবুলাহের দুই হাত ধ্বংস হোক বলেছে তাব্বা শব্দের অর্থ হল ধ্বংস ও বরবাদ হওয়া আয়াতে বদ দেওয়ার অর্থে তাব্বাত বলা হয়েছে অর্থাৎ আবুল আহাব ধ্বংস হোক দ্বিতীয় বাক্যে ওত্তাব এর বদদোয়া কবুল হওয়ার খবর দেয়া হয়েছে যে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে মুসলমানদের ক্রোধ দমনের উদ্দেশ্যে বদদোয়ার বাক্য ব্যবহার করা হয়েছে কারণ আবুল আহাব যখন রসুল্লাহ সাল্ল আলিবাসাল্লামকে এ কথা বলেছিল তখন মুসলিমদের আন্তরিক ইচ্ছা ছিল যে তারা আবুল আহাবের জন্য বদদোয়া করবে আল্লাহতালা যেন তাদের মনের কথাই নিজে বলে দিলেন সাথে সাথে এই খবরও দিয়ে দিলেন যে এই বদ ফলে সে ধ্বংসও হয়ে গেছে আবু আহাবের এই আগাম সংবাদের প্রভাবে দিন পর তার গলায় প্লেগের দেখা দেয় সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে বিজন এক জায়গায় ছেড়ে আসে। শেষ পর্যন্ত এই অসহায় অবস্থাতেই তার মৃত্যু ঘটে তিন দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ স্পর্শ করেনি পস্তে শুরু করলে চাকরবাকর দ্বারা তাকে মাটিতে পুতে ফেলা হয় মা কফীরের সারসংক্ষেপে মা কাসাবের অর্থ করা হয়েছে ধনসম্পদ দ্বারা অর্জিত মুনাফা এর অর্থ সন্তান সন্ততিও হতে পারে কেননা সন্তান সন্ততিকেও মানুষের উপার্জন বলা হয় আয়সার আনহা বলেন মানুষ যা খায় তার মধ্যে তার উপার্জিত বস্তুই সর্বাধিক হালাল ও পবিত্র এবং তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ সন্তানের উপার্জন খাওয়াও নিজের উপার্জন খাওয়ারই নামান্তর এই কারণে কয়েকজন তফসিরবিদ এখানে মা কাসাবের অর্থ করেছেন সন্তান সন্ততি আল্লাহ আবুল আহেবকে যেমন দিয়েছিলেন অগাধ ধনসম্পদ তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি অকৃতজ্ঞতার কারণে দুটি বস্তুই তার গর্ব অহমিকা ও শাস্তির কারণ হয়ে যায় অযত ইবনে আব্বাস রদিয়াল আহু বলেন রসুল্লাহ আলী আসালাম যখন স্বগোত্রকে আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করেন তখন আবুল আহাব কথা বলেছিল আমার এই ভাতিজার কথা যদি সত্যি হয়ে থাকে তবে আমার কাছে ঢেউ অর্থবল ও লোকবল আছে আমি এগুলোর আত্মরক্ষা করব এর প্রেক্ষাপটে আলোচ্য আয়াতি অবতীর্ণ হয় অর্থাৎ আল্লাহর আজাব যখন তাকে পাকড়াও করল তার ধনসম্পদ সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি এরপর পরকালের অবস্থা বর্ণিত হয়েছে সয়াসুল্লাহাব অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান আগুনে প্রবেশ করবে তার নামের সাথে মিল রেখে আগুনের বিশেষণ জাত বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে হাম্মালাতাল মতো তার আলি ওয়াসাল্লামের প্রতি বৈরী ছিল সে এই ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত সে ছিল আবু সফিয়ানের বোন ও হার্ভ ইবেন উমাইয়ের মেয়ে তাকে উম্মে জামিল বলা হত আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতবাগানীয় তার স্বামীর সাথে জাহান নামে প্রবেশ করবে তার অবস্থা বর্ণা প্রসঙ্গে হাম্মালাত হাতব বলা হয়েছে এর শাব্দুকনো কাঠ বহনকারী আরবের প্রচলিত ভাষায় পিছনে নিন্দাকারীকে এরকম অর্থাৎ লাকড়িবাহক বলা হতো শুকনো কাঠ একত্র করে যেমন কেউ আগুন জ্বালানোর ব্যবস্থা করে পরোক্ষ নিন্দা করাও তেমনই একটা ব্যাপার এর মাধ্যমে নিন্দাকারী মানুষ ও তার পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় রসুল্লা সাল্লু আলহিাস্লাম ও সাহাবা ইকরামকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাবের স্ত্রী পেছনে নিন্দা প্রচারের সাথেও জড়িত ছিল হজর ইবিনা আব্বাস রদু ইকরিমা মুজাহিদ রহমাহুল্লাহ প্রমুখ মুফাসির এখানে হাম্মালাতাল হাতাবের এই তাফ সিরি করেছেন অপরপক্ষে ইবিন জাইদ ও জাহাক রহেমাহুল্লাহ প্রমুখ মুফাসির একে আক্ষরিক অর্থেই রেখেছেন এবং কারণ বর্ণনা করেছেন যে এই নারী বন থেকে কাটাযুক্ত যুক্ত লাকড়ি বেছে আনত এবং রসুল্লা সাল্লু আলীহাসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার পথে বিছিয়ে রাখত তার এই নীচ ও হীনকাণ্ডকে কোরআনে বলে ব্যক্ত করেছে কেউ কেউ বলেন যে তার এই অবস্থাটি জাহান্নামে হবে সে জাহান্নামে জাক্কুম ইত্যাদি বৃক্ষ থেকে লাকড়ি এনে জাহান্নামে তার স্বামীর উপর নিক্ষেপ করবে যেন আগুন আরও প্রচলিত হয়ে ওঠে ঠিক যেভাবে সে দুনিয়াতেও স্বামীকে সাহায্য করে তার কুফর ও জুলুম বাড়িয়ে দিত আলিউলাম বলেন পরোক্ষ নিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না বলেন তিনটি কাজ মানুষের সমস্ত ভালো কাজকে বরবাদ করে দেয় রোজাদারের রোজা ওজুওয়ালার অজু নষ্ট করে দেয় তা হচ্ছে গিবত পরোক্ষনিন্দা এবং মিথ্যা ভাষণ আতা ইবেন সাইব রাহিমাহুল্লাহ বলেন আমি হজরত হাদিস আবির করলাম এবং যে ব্যবসায়ী সুদের কারবার করে অতঃর আমি আশ্চর্য হয়ে হজর শাহ আবিকে জিজ্ঞেস করলাম হাদিসে কথা লাগানো ব্যক্তিকে হত্যাকারী ও সুদক্ষের সাথে সমতুল্য কিভাবে করা হল তিনি বললেন হ্যাঁ কথা লাগানো এমন গুরুতর কাজ যে এর কারণে অন্যায় হত্যা ও মাল মালছিন্তায় হয়ে যায় ফি জিদিহা ফিজিদি মাসাদ শব্দটি সীমের উপর সাকিনযোগে ধাতু এর অর্থ রশি পাকানো রশি মজবুত করা এবং সীমের উপর জবর যোগ করা হলে তার দ্বারা সবর কম মজবুত রশিকে বোঝানো হয় কেউ কেউ আরবের অভ্যাস অনুযায়ী এর অনুবাদ করেছেন খেজুরের রশি কিন্তু ব্যাপক অর্থের দিক দিয়ে হযরত ইবনে আব্বাস রদিয়াল অনুবাদ করেছেন লোহার তার পাকানো মোটা দড়ি জাহান নামে তার গলায় লোহার তার পাকানো বেড়ি পরানো হবে মুজাহিদ রহিমাহুল্লাহ একই তফসির করেছেন শাবি মুল্কিত রহিমাহমাল প্রমুখ তফসিরবিদ একেও দুনিয়ার অবস্থা ধরে নিয়ে অর্থ করেছেন খেজুরের রশি তারা বলেন আবুল আহাব ও তার স্ত্রী ধনাঢ্য এবং গোত্রের সর্দার রূপে গণ্য হত কিন্তু তার স্ত্রীর হীনমন্নতা ও কৃপণতার কারণে বম থেকে কাঠ সংগ্রহ করে বোঝা তৈরি করত এবং বোঝার বিশাল রশি তার গলায় বেঁধে রাখত যাতে বোঝা মাথা থেকে পড়ে না যায় একদিন সে মাথায় বোঝা এবং গলায় দড়ি বাঁধা অবস্থায় ক্লান্ত অবসন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ফলে শ্বাসরুদ্ধ হয়ে সে ঘটনাস্থলে মারা যায় এই তাফসির অনুযায়ী এটা হলো তার অশুভ পরিণতি ও নিচতার তার বর্ণনা কিন্তু আবুল হাবের পরিবারের পক্ষে বিশেষত তার স্ত্রীর পক্ষে এরকম করার সম্ভাবনা কম ছিল তাই অধিকাংশ মুফাসির অর্থাৎ তাফসিরবিদ সংক্ষিপ্ত অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন